বারোতাল হরতাল জনপদ লাল পিছিল খেয়ে পথে আছেড়ে পড়ি ও দলে দলে কোন দল বৈঠকে স্বর্গ এক চার চার ধারা হচ্ছে জারি বারোতাল হরতাল জনপদ লালে লাল পিছিল খেয়ে পথে পড়ি দলে দলে কন্দল বৈঠকে সরগোল এক চার চার ধারা হচ্ছে জারি জনপদ লালে লাল পিছিল কন্দল বৈঠকে সরগোল এক চার চার ধারা হচ্ছে জারি গাড়ি ঘোড়া কিছু নেই রাস্তায় গাড়ি ঘোড়া কিছু নেই রাস্তায় যেমন নেই ভয়েসি হরি তবুকে আতকে ওঠে মারা যারা মারো যারা সবাই তো জনগণ পরপারে জনগণে দিচ্ছে পারি হরতাল হরতাল হরতাল হরতাল ধ্বংসের এক নাম হরতাল জনতার দুর্ভোগ হরতাল ধ্বংসের এক নাম হরতাল জনতার দুর্ভোগ হরতাল এই ধ্বংসের এক নাম হরতাল জনতার দুর্ভোগ হরতাল এটা চাই ওটা চাই ওদের পতন চাই আমাদের অধিকার চাই চাই চাই মানি না চাই না করে কত বাহানা রোদপুরে তাও তো চেয়ারে ওঠাই এটা চাই ওটা চাই ওদের পতন চাই আমাদের অধিকার চাই চাই চাই মানি না চাই না করে কত বাহানা রোদ পড়ে তাও তো বেশি ধরবে পারবে তাহাদের জস খাতি যেই বেশি মারবে যেই বেশি ধরবে পারবে তাহাদের জস দিনে দিনে তাই তো জোরদার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 সরকার কানে তুলা জনতা পথের ধুলা গুলি করে সাফ কর সব জনপদ বিদ্রোহী বেটাদের ধরে ফেলো হাতে নাতে খতম করে দাও সব প্রতিরোধ সরকার কানে তুলা জনতা পথের ধুলা গুলি করে সাফ করো সব জনপদ বিদ্রোহী বেটাদের ধরে ফেলো হাতে নাতে খতম করে দাও সব প্রতিরোধ আমরা কাস্তুজির বোধ ভুলে যাই অতীতের সব ইতিহাস একটু নরম সুর শুনলেই কাবু হই বাপকা বেটা তুই সাবাস আমাদের মারতে বারবার বারে আসে লাঠি শোটা নিয়ে ভাড়াটে লাঠিয়াল আমাদের মারতে বারবার বারে আসে লাঠি শোটা নিয়ে ভাড়াটে লাঠিয়াল দিনে দিনে তাই তো জোরদার হরতাল বিছিলে বিছিলে রাজপথ ধ্বংসের এক নাম হরতাল জনতার দুর্ভোগ হরতাল ধ্বংসের এক নাম হরতাল জনতার দুর্ভোগ হরতাল ভারতাল হরতাল জনপদ লালে লাল পিছিল খেয়ে পথে আছড়ে পড়ি। দলে দলে আছে গোল এক চার চার ধারা হচ্ছে ভারতাল হরতাল জনপদ লালে লাল পিচ্ছিল খেয়ে পথে আছে পড়ি দলে দলে কোন দল বৈঠকে সোরগোল এক চার চার ধারা হচ্ছে জারি গাড়ি ঘোড়া কিছু নেই রাস্তায় জ্যামে নেই ভয়েসে হরি তুকে আটকে উঠে